আয়সর আদিল্লাহ তু আলহ্না বলেন মৃত্যুর সময় নাবী সাল্লাহ সাল্লামের চোখ দুটি বারবার উপর দিকে উঠছিল এবং তিনি বারবার বলছিলেন সর্বোচ্চ বন্ধু সাক্ষাতের আমি আগ্রহী আয়সর আদিল্লাহ তু আল্ বলেন আবু বাকর ও উমর আদিল্লাহ আল্লাহ এর কুদ্ভা দ্বারা আল্লাহ তালাহা এই চরম মুহূর্তে উম্মাদকে রক্ষা করেছেন উমর তু আল্লাহ জনগণকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন যে এমন কিছু মানুষ আছে যাদের অন্তরে কপরতা আছে আল্লাহ তাদের ফাদ হতে উম্মাদকে রক্ষা করেছেন